নাজাদ প্রাপ্ত দলের আকিদা নিয়ে চলে আসছে আজকে পর্ব নম্বর পাঁচ আজকে চোদ্দই চোদ্দশো একচল্লিশ মোতাবেক পাঁচই জুলাই দুই হাজার বিশ যে কিতাব থেকে আমরা আলামসন্না আলমান সুরাহ সংখ্যে বেশি কিতাবের নাম সেই কিতাব থেকে আজকে প্রশ্ন নম্বর হচ্ছে এগারো যেহেতু প্রশ্ন নম্বর হিসাবে তিনি কিতাবকে সাজিয়েছেন তো প্রশ্ন নম্বর এগারো আমাদের আজকে প্রথম আলোচনার বিষয় তা হচ্ছে সেই সরিয়তটা কোন সরিয়ত বা সেই বিধান বা সেই সারিয়া নাম কি যেই সারিয়া আল্লাহ রব্বুল আলমিন প্রণয়ন করেছেন এবং তার নির্দেশ দান করেছেন মহান আল্লাহ এবং সেই সারিয়া ছাড়া সেই বিধান ছাড়া অন্য কোন বিধান আল্লাহ অন্য করবেন না জবাব হচ্ছে সেটি হচ্ছে হে আল হানি হিয়া মিল্লাত এবারিম আলহিসাম সেটি হচ্ছে এব্রাহিম আলি সালামের মিল্ল যে মিল্লাত হচ্ছে মিল্লতে হানিফিয়া হানফিয়া নয় হানফি মজাহের অনুসারীদেরকে হানফিয়া বলা হয় আর হানিফিয়া হানিফ থেকে এব্রাহিম সালাম হানিফ ছিলেন হানিফের বহু বচন হচ্ছে কনাফা গত সপ্তাহে যে আয়সুল ভাইয় নার আয়স পাঁচ ও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না যেমন ইয়াহুদি খ্রিস্টানা দাবি করে তাদের দাবিও হচ্ছে মিথ্যা ওলা কান হানিফা মুসলিমা তবে তিনি হানিফ এবং মুসলিম ছিলেন তিনি ছিলেন হানিফ যারা এই দিনে হানিফের অনসারী হবে তারা হচ্ছে অনাফা আর আমাদের ওপর যে বিধান যে সারি আল্লাহ ফরজ করে সেটি হচ্ছে ইব্রাহিম আলি ইসাল্লামের মেলা আদর্শ সেটি হচ্ছে দিনে হানিফ হানিফি দিন হানিফ মানে কি তাহলে হানিফ মানে হচ্ছে এখন হওয়া অভিমুখী হওয়া সমস্ত বাতিল পথ মত আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দিকে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের দিকে আল্লাহ নাজলকে তো তৌহির সন্নাভিত্তিক দিনের দিকে মুখ ফিরিয়ে নেওয়া সে অভিমুখী হওয়া এবং সেই দিনের জন্য এক অনিষ্ঠ হওয়া এ হচ্ছে হ্যারিসা রসৌল্লা সালাহ আলি ইসলামকে সেই একনিষ্ঠতার দিন নিয়ে প্রেরণ করা হয়েছে যেমন রসোরামের বিল মিল্ল বিল হানফি হানিফি আমাকে সহজ সরল হানিফি বিধান নিয়ে বা নিয়ে প্রেরণ করা হয়েছে এবরাহিম আলি ইসাল্লামের মিল্লাত যা ছিল তৌহিদ এবং যা ছিল আল্লাহ বিধান এবং সেটার পূর্ণতা দান করেছেন দিন আকুম বলে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তো এব্রাহিম আলি ইসাল্লাম হানিফ ছিলেন আর তার দিন হচ্ছে তার আদর্শ হচ্ছে হানিফ দিনে হানিফ আর এই হানিফনি হওয়ার যে বিধান একমাত্র আল্লাহর আল্লাহ অভিমুখী হবেন এই হানিফিয়া দিন নিয়ে প্রেরণ করা হয়েছে রসুল্লাহ ইসলামকে যে নাম হচ্ছে ইসলাম জন্য কান হানিফ মুসলিমা এবং আহম মুসলিম ছিল এবং যুগের যুগে নাজিল কি হচ্ছে ইসলাম ইসলাম মানে এই নয় যে ইসলাম আসলে বছর আগে আদম আলাম যখন সৃষ্টি করেছেন তিনি মুসলিম ছিলেন সমস্ত আমি এবং তাদের যারা অনুসারী তারা সকলে মুসলিম আর যারা তাদের বিরুদ্ধাচরণকারী তাদের অমান্যকারী তার হচ্ছে কাফে সুতরাং কাফেরটা কারো জন্য গাল নাই জি হ্যাঁ বরং যে মুসলিম মানে আত্মসমর্পণ করে আল্লাহর বিধানের সামনে আল্লাহর সামনে আল্লাহর তহিদের সামনে আর যারা অমান্য করে অমান্য করে কাফের মানে অমান্যকারী অস্বীকারী অবিশ্বাসী তো মহান আল্লাহ এর সাদ করছেন সুরে আলিম রায়ত উনিশে ইন্দাদ দিনে আইন আল্লাহ ইসলাম নিশ্চয়ই দিন আল্লাহ নিকটে একমাত্র হচ্ছে ইসলাম জি দিন আল্লাহ নিকট হচ্ছে ইসলাম সহজ ভাষা একটা শব্দ নিশ্চয় ইন্ আর দিন দিন আল্লাহ নিকটে আল ইসলাম ইসলাম সহজভাবে ভাবে এই আগটাকে বুঝে যাতে যারা দিনের জ্ঞান রাখে না আর সমাজের বক্তা আমাদের আর অধিকাংশ বক্তার আমাদের সমাজের এই শ্রেণী তারা আল্লাহ পছন্দনীয় দিন বা আল্লাহর কাছে সর্বোত্তম দিন সর্বোত্তম দিন হচ্ছে সর্বোত্তম পথে আছে না না সর্বোত্তম যদি দিনে ইসলামকে বলেন তাহলে অনোত্তম দিনও আছে তাহলে আল্লাহ না আল্লাহর কাছে স্বীকৃতি দেন না আল্লাহর একমাত্র একটি দিন যে দিন নিয়ে যুগে যুগে নবীর রসুলগন সবাই এসেছেন সেই দিনের মৌলিক বিষয়গুলি সব এক ছিল আর শাখা যে যেসব মাসাইল রয়েছে সেই মাসাইলে ভিন্নতা ছিল যেমনটা সরুল্লাহ সাল্লাহ বলেছেন যে আম্বিয়ার রসুলগণ হচ্ছেন বানুল আল্লাহ বইমাত্রীয় ভাইয়ের মত সৎ ভাইদের মতো আবুহুম ওয়াহেদ সৎ ভাইদের বাপ একজনই থাকে অম্মাহাত আর মা অনেক থাকে তো বাপ মানে মূল তো এখানে সমস্ত আম্বিয়ার রসুলগণের দিনের মৌলিক বিষয়গুলি আল্লাহর প্রতি মান প্রকল্পের প্রতি মান তৌহ ছাড়া শীর্ঘ ধর্ম আল্লাহ দিন কবুল করবেন না আর তারপরে সন্ন্য অনুসারী জীবন যাপন করা বিদাত পরিত্যাগ করা ধর্মের নামে নতুন কিছু না করা জান্নাত জাহানায় পরকালে বিশ্বাসী হওয়া তো বিশ্বাসী হওয়া ইত্যাদি আমি আর সলাত ছিল মৌলিক বিষয় প্রায় একই ছিল সব আর শাখা প্রাখা মাসাহে সালাতে তরিকা সেয়ামের তরিকা দান খেরা সাদকা জাকাতের হয়ে থাকে সব ভাই বন্ধের আমি পার্থক্য ইসা আলি ইসলাম ওসআসালামের দিনে রসুল ইসলামের সাথে এইরকম শাখা প্রশাখা মাসাইলে পার্থক্য কিন্তু মৌলিক বিষয় সব এটি হচ্ছে সেটি হচ্ছে ইসলাম মহান আল্লাহ আরো এরশাদ বলছেন আচ্ছা আল্লাহ দিন ছাড়াও কি তার অন্য কিছু তোলাশ করছে দিন ইল্লাহ তাহলে বোঝা যে ইসলাম হচ্ছে দিন উল্লাহ মনোরচিত দিন নয় আর মানুষের এখানে মত প্রকাশের কোনো অধিকার নেই বিনা দলিলে আর বিনা দলিলে কেউ কথা বললে তার কোন মূল্যও নেই যত বড় থাকে আপনি আল্লাহ বলেন আর অন্য কিছু করে অন্য কোন আদর্শ ধর্ম পথ মতলাশ করে তরিকে তলাশ করে ১২৬ ছাব্বিশ তরিকে কোথায় পেলেন সব নেই একমাত্র দিন আল্লাহ একটি তারিখা সেরত মুস্তাকে ওলাহু আসলাম আকাশ সমূহ এবং জমিনে যে কেউ আছে সকলেই আত্মসমর্পণ করেছে আসলামা আসলাম ইসলাম কবুল করা ইসলাম গ্রহণ করা মুসলিম হওয়া আর আত্মসমর্পণ করা আকাশ এবং জমিনে যে কেউ আছে সকলে আত্মসমর্পণ করেছে ওহ আল্লাহর সামনে আল্লাহর জন্য যারা অনুগত মুসলিম অনুগত মানুষ আল্লাহর অনুগত মানুষ আল্লাহর অনুগত জিন এবং সমস্ত মালায়েকা আকাশ এবং জমিনে এরাই রয়েছে সমস্ত মালা একা অনুগত আল্লাহ তারা আল্লাহ সামনে আত্মসমর্পণকারী মিন মুসলিম জিন এবং মানুষের মধ্যে কিছু আছে অনুগত তারা তখন আল্লাহর অনুগত করেছে। আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে ওয়াক হান আর যারা কাফের অবৈধ নাফারমান জিন এবং ইনসান তারা অনিচ্ছাকৃত বহু ক্ষেত্রে যে সৃষ্টিগত যে ক্ষেত্রগুলি স্যার ক্ষেত্র নাই আমরে কৌনি আমরা স্যার এই আল্লাহর যে সৃষ্টিগত যে নির্দেশ রয়েছে রয়েছে সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে তারা আত্মসমর্পণ করেছে কিন্তু বিধানগত বিষয়ে স্যার বিষয়ে তহিত প্রতিষ্ঠা করো সির করিও না নবীর তরিকায় চলো অন্য কোন তরিকায় চলিও না সলাৎ কায়েম করো জাকাত যাও ভালো কথা বলো সত্য কথা বলো মানুষের উপকার করো অপকার করো না এগুলো হচ্ছে আমরা এই বিধানগত নির্দেশ বা স্যার এই নির্দেশ তো স্যার এই নির্দেশের ক্ষেত্রে জিন এবং মানুষের অধিকাংশই অবাধ্য হয়েছে নাফরমানি করেছে পুফরি করেছে আত্মসমর্পণ করেনি আসলামা করেনি সুরে আল ইমরান আট নম্বর তো দিন কথা এখানে বলা হয় সেই দিন হচ্ছে ইসলাম মহান আল্লাহ আরো বলছে যাওয়া দিন সে মিল্লিয়া এর দলিল হচ্ছে আয়াতয়ার গাবু আল্লাতে এবারিম আলি সালামের মিল্ল থেকে বিমুখ হবে মুখ ফিরিয়ে নেবে এরিয়ে যাবে এবার যারা নির্বোধ যারা নিজেদের নির্বোধ হওয়ার পরিচয় দিয়েছে তাহলে যারাই তৌহিদ থেকে সরে গিয়ে সিরকে লিপ্ত হবে স্থত বাদ দিয়ে লিপ্ত হবে তারা হচ্ছে মানসাফিহ তারা হচ্ছে নির্বোধিতার পরিচয় দিল্লা করেছেন সুদে আলে ইমরানের আয় পঁচাশিতে ইসলামে দিনন ইসলাম ছাড়া অন্য কোন দিন জীবন বিধান যদি কেউ তলাশ করে ইসলাম ছাড়া অন্য কোন পথ মত দিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করবো জান্নাত যাব মুসলিমরা যদি কোরআন কেরিমের উপর আমল করে রসুর হাদিসের উপর আমল করে জান্নাতে যাই তো খ্রিস্টানরা বাইবেলের উপর আমল করে কেন জাননাতে যাবেনা ইয়াহুদিরা তাও আমল করে কেন জানাতে যাবেনা হ্যাঁ এই কথা যদি কেউ বলে আল্লাহ আমরা নাজাদ প্রাপ্ত হবো মুক্তিপ্রাপ্ত হবো ওরানে সুফিবাদ সুফিবাদেই যদি মুক্তি খুঁজে শর্টকাট রাস্তা তীরের মরিদ হয়ে গেলে জান্নাতে। নিয়ে যাবে সাথে করে একা ছেড়ে যাবে না হাসল বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে দলিল লাগে না সব কথা বলার জন্য অমাই আবতাহ আল ইসলামে দিন আন ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি তলাশ করে আর ইসলাম হচ্ছে ওয়াহি আর ওয়াহি হচ্ছে আল কোরআন এবং সন্ন্য কোরআন এবং রিস ফালাইক আলমিন ইসলাম ছাড়া অন্য কোন দিন পথ মত কেউ যদি তলাশ করে আল্লাহ বলছেন ফালাই কখনো কবুল করবেন না কখনো কবুল করবেন না একবার আল্লাহ বলছেন মানে পশ্চিমকালেও না কখনো এই কল্পনা করিয়েন না যেমন কিছু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা পশ্চিমা দেশে গিয়ে বসবাস করে দীর্ঘ সময় বিজাতির পাশাপাশি থাকার কারণে তারা প্রভাবিত হয় তাদের দিন ধর্ম প্রভাবিত হয়ে যায় তারা হীনমন্যতায় ভুগে অনেকে যার ফলে অনেকে বলে ওদের মধ্যে যারা শির করবে না আর ওদের মধ্যে যারা সচ্চরিত্রের মানুষ জেনা করল না মদ খেলো না খুন করলো না অপরাধ করলো না তারা জাননাতে যাবে না কেন এরকম অনেক শিক্ষিত লোকের আমাদের ক্ষেত্রে বলেছে তাদের জবাব আমি দিয়েছি বহু সময় দেখেন খেলে মাথায় দুটো পার্ট রয়েছে দুটো অংশ রয়েছে একটা হচ্ছে লাহ ইহ তো সত্য উপাস্য নেই নেই আর একটা অংশ ভুলে গেলে হবে না মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদ সাল্লাহ সাল্লাহ রসুল একজন অন্য ধর্মাবলম্বী যদি মনে করেন যে সে সির করল না তো সবাই সিরকে লিপ্ত কেউ কৃত্ববাদে কেউ বহুত্ববাদে তো সবাই তো মুশরে কিন্তু তাদের প্রায় সবাই মুশরে তার সাথে সাথে যদি বলে যে না যদি শিল্প না করে গায়ের যদি খামাখা বলেন যদি অবাস্তব কথা যে শিল্প না করে শিল্প করল না কিন্তু যেমন মুসা ইসা আলাই রসুল আমরা মেনে নিয়েছি কতুবে রসলে আমরা কোন রসুলের মাঝে বিভেদ করতে পারত সব রসুলকে আমরা রসুল বললে বিশ্বাস করি নবী বলে বিশ্বাস করি তাহলে ইয়া খ্রিস্টানরা কেউ মোসাকে মানে কেউ ঈসাকে মানে না তো রাখেনা যার ফলে কাদিয়ানিও কাফের অংস মনে রাখতে হবে দিনের সঠিক জ্ঞান না থাকলে এইরকমে বিভ্রান্তির শিকার অনেক দুনিয়ায় শিক্ষিত লোকের আবে থাকে সালা তাঁদের করেন পাঁচ ইসলামের কিছু চর্চা করেন কিন্তু আপনি মুসলিম মনে করেন যে জান্নাতি না তাকে যদি মনে করেন হ্যাঁ যে জাহান্নি সে তাকে যদি জান্নাতি মনে করেন যে সে মুক্তি পাবে তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এটি ইমান ভঙ্গ করার বিষয় কারণ আপনিও তাহলে মনে করলেন অন্য কোন দিন কেউ যদি তলাশ করে ফালাই কখনো তা কবুল করা হবে না তার থেকে ওয়াহু আফিল যখন আল্লাহ কবুলি করলেন না তাহলে পরকালে কি হবে বলছেন পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে যারা ক্ষতিগ্রস্ত তাদের দলের সামিল হবে ক্ষতিগ্রস্ত কে না আর ইমান যেমন আল্লাহর প্রতি তেমন সমস্ত নবী রসুল গনের প্রতি শেষ রসুল মোহাম্মদ আলি হাত সৎকর্মশীল হইতে হবে এবং এই সত্যকে মানব জাতি পর্যন্ত যথাসাধ পৌঁছে দিতে হবে এবং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গালমন্দ করবে আর কত কি করবে কত শত্রুতা করবে বড়দাস্ত করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই চারটি কাজ চারটি গুণ চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারাই সফল বাকি সমস্ত মানুষ হচ্ছে ইন্নাল ইনসানাল ফুসল ক্ষতিগ্রস্ত সুরাতুল আস অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা তো আল্লাহ বলছেন যে পরকালে ক্ষতিগ্রস্ত হবে যারা ইসলাম ছাড়া অন্য কোন পথ মতের উপর জীবন যাপন করে মৃত্যুবরণ করবে সুতরাং যারা সুফিবাদে বিশ্বাসী হয়ে আর সুফিবাদ মানবরচিত বিধান মানবরচিত বিধান শুধু পশ্চিম আইনগুলো শুধু মানবরচিত বিধান নয় সুফি হচ্ছে মানবরচিত বিধান সুতরাং পরকালে ক্ষতিগ্রস্ত হইতে হবে এই পীরমরিদের ব্যবসা করে বা কেউ পীর হইল কেউ মরিদ হইল আর আশা করলে জান্নাতের ক্ষতিগ্রস্ত হইতে হবে সুরার সুরার একুশ আল্লাহ এর সাথ করছেন আচ্ছা বলতো এইসব লোকদের কি আরো অন্য কোন শরিক আল্লাহর সাথে আছে সারাউল আহমিনার দিন তাদের জন্য দিনকে বিধিবদ্ধ করেছে বা দিনকে প্রণয়ন করেছে দিন প্রণয়ন কে করবেন আল্লাহ দিনের প্রবর্তন আল্লাহ করেছেন সারাউল আহমিন তাদের এই শরিকরা আল্লাহ ছাড়া অন্যরা যারা আছে তাদের বলেন আর তাদের ধর্মগুরু বলেন তাদের পুরোহিত বলেন আর তাদের পীরমা সাহেব বলেন তাদের কি অধিকার দেওয়া হয়েছে যে দিনের বিধি রচনা করবে সারাউল আহমিন্দ তাদের জন্য দিনের বিধিবিধান রচনা করবে আর কোরআন সোনার দলিল ছাড়া যদি কেউ শরীয়তের বিধিবিধান রচনা করে বা দলিলবিহীন যদি কেউ আমল করে অথবা দলিলবিহীন যদি আপনাকে ধর্ম শিখায় তাহলে তারা লিপ্ত এই রকম এইরকমের ধর্ম আল্লাহ কবুল করবেন না তার আল্লাহর যারা তারা করেছে যাদেরকে তাদের রচনা আল্লাহ এই দিন নাজেল করেন নাই এছাড়াও অনেক আয়াত রয়েছে আর একটি প্রশ্ন রয়েছে যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর বারো এটা আলোচনা করে আমরা শেষ করছি বলছেন কামারা তেব দিন ইসলাম ইসলাম দিন ইসলামের স্তর কতটি বা স্তর কয়টি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরব দেশের ক্লাস ওয়ানের একটা ছেলে মাদারসাহ স্কুলে যারা পড়ে আকিদা তহিদ যেহেতু ক্লাস ওয়ান থেকে পড়া হয় জবাব দিতে পারবে কিন্তু আমাদের দেশের বড় বড় যেগুলোকে আল্লামার বড় বড় আন্তর্জাতিক বক্তা বলছেন তাদের যদি দিনের স্তর জিজ্ঞাসা করে তো হাহাল আদেরি করতে দিবে হত আকিদার ক্ষেত্রে দিনের মৌলিক বিষয়গুলি শিক্ষার ক্ষেত্রে এত ভেজাল আছে আর এত দুর্বলতা আছে আমাদের আল্লাহ হচ্ছে কেবলার শুরু যেমন কেবলা তলাশ করতে হবে যথাসাধ্য চেষ্টা করে যে কেবলা কোন দিকে তারপরে সলাদ শুরু করবেন ঠিক তেমনি এল্লাহ যে পড়ছেন আপনি আপনাকে অর্থ বুঝে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে তার দাবি দবা পূরণ করতে হবে যে আলোচনাগুলি সামনে আসবেন সাল তো দিনে ইসলামের স্তর যে দিনে ইসলামের স্তর রয়েছে তিনটি স্তর বলছেন হোয়া সালাহ সালাহ দিনে ইসলামের তিনটি স্তর রয়েছে স্তর এইভাবে ধাপে ধাপে স্তর রয়েছে দিনের তিনটি স্তর রয়েছে প্রথম স্তর হচ্ছে ইসলাম দ্বিতীয় স্তর হচ্ছে ইমান আর তৃতীয় স্তর হচ্ছে এহসান এই তিনটি এমন ইসলামী পরিভাষা যে তিনটির কোনো একটিকে যদি আপনি প্রয়োগ করেন কোথাও শুধু ইসলাম বলেন বা শুধু ইমান বলেন শুধু এহসান বলেন তাহলে তিনটাই তাতে প্রবেশ করে যাবে মানে তিনটিকে সামিল হয়ে যাবে ব্যাপক অর্থে আর পাশাপাশি তিনটাকে যেমন একসাথে আমরা বললাম ইসলাম ইমান এহসান তখন প্রত্যেকটার ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ এবং একটির আর একটির সাথে তখন পার্থক্য হবে এই বিস্তারিত আলোচনাগুলি আমার বিভিন্ন আকিদার আলোচনায় সহিব খালির কিতাবলী মান যে পর্ব তার প্রথম দিকে আমি এই বছরেই আলোচনা করেছিলাম শুরুতে বিস্তারিত সেগুলো থেকে শুনে নিতে পারবেন সংক্ষেপে আজকে বলবো। তাহলে দিনের স্তর হচ্ছে তিনটি ইসলাম যার শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আর ইসলাম পাঁচটি বিষয়ের সমষ্টির নাম ইসলাম যখন ইসলামের পরিচয় দিতে গিয়ে বা ইসলামের সংজ্ঞা বলতে গিয়ে জিব্রাহ আলী ছিলেন যে জিব্রাহিলের হাদিস বলে প্রসিদ্ধ হাদিস রয়েছে সাহিব মুসলিম তাতে বলা হয়েছে যে আহ আল্লাহ ইরাহিল্লাহ মোহাম্মদুল সাক্ষ্য প্রদান করবে হ্যাঁ আন্তঃ আল্লাহ ইরাহিল্লা মোহাম্মদ রসুল্লাহ য়েম করবে অত সময় পালন করবে ও তাহলে জ্বলবে এটার হজ করবে তাহলে ইসলাম ইসলামের রোকন বা খুচি হচ্ছে ইমান ইমান মানে বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া শুধু বিশ্বাস নয় বিশ্বাস করলেন কিন্তু আপনি স্বীকার করলেন না তাহলে আপনি মমিন না তাহলে ইমান অন্তরের বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করার এজ আন মেনে না বিশ্বাসের সাথে মেনে নিচ্ছে এটা হচ্ছে সঠিক শাব্দিক অর্থ যেটা শেখুল বলেছেন যদি কেউ ইমান মানে শুধু বিশ্বাস বলে থাকে কিন্তু বাস্তবে আমরা বলবো না একজন যদি বলে যে আমি বিশ্বাস করিকে তো স্বীকার করি না মানি না হয় মুসলিম মমিন বলবেন না কখনো কাউকে বলবেন তুই বিশ্বাস করে আবার মানবেন এটা অনেক মুসলিম আছে বিশ্বাস করে ইসলাম হ ইসলাম সত্য ধর্ম মেনে নিতে পারে না পারিপার্শ্বিক অবস্থার বিশ্বাসের সাথে সাথে আনুগত্য করা মেনে নেওয়া স্বীকৃতি প্রদান করা ইমানের যখন আমরা ইসলামের সাথে পার্থক্য করবো হ্যাঁ আল্লাহিন আর সত্যিকার মমিন হই সেই মুসলিম আর সত্যিকার মমিন মুসলিম হবে সে মহসেন হবে এহসানো করবে আল্লাহর সাথে এহসান করবে আল্লাহর সৃষ্টির সাথে এহসান সদাচার সদ ব্যবহার কিন্তু যখন আমরা পাশাপাশি রাখবো ইসলামের সম্পর্ক আমল গুলির সাথে দেখেন ইসলামের যে পাঁচটি স্তম্ভ সবগুলির সম্পর্ক বাহ্যিক আমল জাকাত দিচ্ছেন বাহ্যিক আমল আহ পালন করছেন রোজা রাখছেন বাজ্যিক আমল হজ করছেন বাজ্যিক আমল ইমান ইমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ আমল গুলির সাথে থেকে বলেছিলেনমানের স্তম্ভ হচ্ছে ছয়টি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আহ মালায় প্রতি কিতাব সমূহের প্রতি আসমানি কিতাব সমূহের প্রতি রসলগণের প্রতি পরকালের প্রতি এবং ভালো মন্দদের প্রতি এগুলি হচ্ছে ইমান আর এই যে বিশ্বাস স্থাপন করা এটা হচ্ছে অন্তরের কাজ হৃদয়ের কাজ যা সম্পর্ক ভিত্তরের সাথে যা বাইরে দেখা যায় না যদিও তার বহিপ্রকাশ ঘটে থাকে মানুষের কর্মের মাধ্যমে যে বিশ্বাসীন অবিশ্বাসী। বলে এহসান এহসান হচ্ছে নিষ্ঠায় এহসান হচ্ছে সদ্ব্যবহার সদাচরণ এহসান যেমন আল্লাহর সাথে হইতে হবে তেমন আল্লাহর সৃষ্টির সাথে হইতে হবে এই জন্য সাই মুসলিমেছে আলা করলেছে নিশ্চয়ই আল্লাহ এহসানকে ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহর সাথে এহসান আপনি সদ ব্যবহার করবেন অবিল এহসান পিতামাতার সাথে এহসান করবেন স্ত্রীর সাথে এহসান করবেন স্ত্রী স্বামীর সাথে সদ্ব্যবহার সদাচরণ করবে ছেলে সাথে আপনি সদ্ব্যবহার করবেন যেমন ছেলে মেয়েদের কাছে সদাচরণ আপনি আশা রাখেন এমন কি পশু পাখি কীট পতঙ্গ যে পশুকে জবাই করে তার করতে করতে বলেছে জবাই জবাই করবে তখন তাড়াতাড়ি জবাই করবো কষ্ট দিয়ে দেয় এবং অস্ত্রটিকে ধারালো করে নাও যাতে তাড়াতাড়ি করে রুহটা বেরিয়ে যায় আর কষ্টটা হালকা হয় যদি কোনো কিছুকে হত্যা করা ফরজ হয় হত্যা করতে হবে তাহলে ভালোভাবে হত্যা না নাকি কান কেটে আর চোখ তুলে নয় ইসলাম নিষেধ করেছে মৃত্যুদণ্ড যাদের রয়েছে সেই ক্ষেত্রে যেমন তেসাস যেমন বিবাহিতের যে শাস্তি রয়েছে ইত্যাদি তাহলে এহসান প্রত্যেক বস্তুর ক্ষেত্রে প্রতিটি বস্তুর সাথে এহসান এমনকি কুকুরের সাথে এসান যে বিড়ালের সাথে এসে এই কুকুর আর বিড়াল শুধু এই জন্য বললাম যে মার্মে দুটো হাদিস রয়েছে আর খেতে দেয়নি পানি দেয়নি মারা গিয়েছিল যাহার নামে যেতে হয়েছে আর কুকুরকে পানি দিয়েছিল কুকুরটা মরে যাচ্ছিল তাকে রহম করে মাফ করে দিয়েছিলেন এনে কামলে তাহলে বোঝা গেল যে কাতাবাল ইন্দাল এহসান আল্লাহ এহসান সবার সাথে ফরজ একে অপরের সাথে আমরা এসান করবো আমরা অমুসলিমকে দাওয়াত রক্ত মাংস আছে তোমাকে যেমন আমাকে কষ্ট লাগে আগুনের জন্য আমাকে যেমন কষ্ট লাগবে তোমাদেরকেও কষ্ট লাগবে সুতরাং না যে তোমরা জাহান নরকে যাও চলো তোমাদেরকেও জাননাতে নিয়ে যায় একসাথে হিংসা নেই যে তোমরা কেন জান্নাতে আসবে বরং সাথে রাখতে চাই তোমাদেরকে শিল্প বিদাতে লিপ্ত যেসব মুসলিমরা বাকি রয়েছে তাদের হৃতাকাঙ্ক্ষী আমরা এবং আল্লাহ অন্তরের কথা ভালো জানছেন জি এগুলি হচ্ছে হেসান দিনের দাওয়াত হচ্ছে এটি হচ্ছে সর্বোচ্চ স্তর আপনি যখন বাহ্যিক মুসলিম হতে পারলেন আপনার পাকা ইমানদার হইল আর তার সাথে আপনি নিষ্ঠাবান আর হতে সদ আচরণকারী তৈরি করতে পারলেন তাহলে স্তর রয়েছে এই সর্বোচ্চ স্তর আপনার মধ্যে চলে আসল আপনি তখন সত্যি আপনি একজন আল্লাহর বান্দা যারা খাস নেঘবান্ধা তাদের দলভুক্ত হইতে পারবে এই জন্য আল্লাহ বলেছেন যেমন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন এখানে ওই কথাটি বলছে যেটি একটু আগে বললাম যে ইসলাম ইমান যখন। এক একা বলবো আলাদা শুধু ইসলামের কথা বল আমি মুসলিম মানে আমি মমিন শুধু মুসলিম আর মমিন নয় এমন হইতে পারে না সত্যিকার যদি খাঁটি মুসলিম হয় তো সে খাঁটি মমিন আর সে খাঁটটি মহছেন নিচ্ছাবান এবং সৎকর্মশীল তো বলছেন যে এই তিনটি যে পরিভাষা রয়েছে এগুলি যখন কোথাও প্রয়োগ হবে তখন পুরো দিনটাকে সামিল হবে অর্থাৎ তার মধ্যে পূর্ণাঙ্গ দিন রয়েছে যেন আমাদেরকে সঠিক দিন বোঝার তো ওফিক দান করেন আহেলিস জামাতের আকিদা আমাদেরকে জেনে সেই আকিদার অনুসারী হওয়ার তফিক যেন দান করেন আল্লাহ আমাদেরকে যেন নাজাকাপ্ত দলে সামিল করেন এবং আল্লাহ যেন আমাদেরকে آخرا اللہ رب المین کے جنت الفرد دان کر نام آزاب مکی دان کربل سلحمد اللہ